আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিন মুরসালিন পৃষ্টি বাংলার সম্মানিত সুদী সুবনোদ্দ্যায়ী দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ সকলকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়তের পথ ও পদ্ধতি आजकर ये आलोचना करब दावतर जी पद्धति से क्य उचित कि पद्धति अपनी आपनर निकटतम प्रतिबी के चाहे से मुस्लिम होंगे चाहे से अमुसलिम हम ता दावत देवें से प्रसंगे हमें आज के आलोचना करब और आलोचन साथे तत्वपाथ्य नहीं अंश ग्रहण करार्जन आमंत्रण जान যথারীতি আমাদের স্টুডিওতে আমন্ত্রণ সাড়া দিয়ে অংশগ্রহণ করেছেন যে সমস্ত ওয়ালামাই কারাম সম্মানিত আমন্ত্রিত মেহমানদের সাথে আসন আমরা পরিচিত হই প্রথমেই আমার ডান দেখে উপবিষ্ট আছেন জনাব ডক্টরউদ্দিন এবং আমার সর্ব বামে উপস্থিত রয়েছেন জনাব শেখ শাহ অলিউল্লাহ আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ এবং আমার বামে উপবিষ্ট আছেন প্রখ্যাত বাগমি জনাব শেখ আমানুল্লাহ আমদানী আলাইকুম সম্মানিত সুদী ও দর্শকঋণ আমরা ইতিপূর্বে দাওয়াত দাওয়াতের প্রয়োজনীয়তা প্রেক্ষাপট গুরুত্ব এবং যারা আল্লাহর পথে দাওয়াত দেবেন তাদের মর্যাদা সম্পর্কে সবিস্তারে আলোচনা শুনেছি এ পর্বে আমরা আলোচনা করি যে দাওয়তের ক্ষেত্রে যে কী কী পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এবং এই পদ্ধতি সম্পর্কে আমরা যদি ওয়াকে ফাল না হই তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব না বরং লক্ষ্যভ্রষ্ট হয়ে আমরা পিছিয়ে হটে যাব সফল কাম হতে পারবো না কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে যে আমরা যে মিশনে নামবো দাওয়াত এটি কিন্তু নবী ও রসন্ত্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আর সে দায়িত্ব পালনের জন্য আপনাকে অবশ্যই তাদের পথ ও পদ্ধতি অনুসরণ করতে হবে এ পর্বে আমি আলোচনায় দুইটি গ্রন্থ অনুমোদন করেছেন এবং রসুল্লাম অনন্তের জন্য তাকে সবার কাছে প্রচার এবং প্রকাশ করে গিয়েছেন বিদায় হাজে তিনি বলেছেন তারা আমরাইনি আমরা এই আপনার প্রশ্নের উত্তর খুঁজতে চাই তাহলে প্রথম কর আন আল করিম আল্লাহ নিজেই কিভাবে দাওয়াত দিতে হবে এর পদ্ধতি কি এর বাস্তবতা কি বলে আমি নিজেই সুন্দর করে বলেছেন দাওয়াতের ওয়টা কি একমাত্র ই তোমার রবের পথের তাহলে আমরা স্পষ্ট কি বুঝতে পারি না প্রমাণ করছে যে আমার দাওয়াত কোন ব্যক্তিগোষ্ঠীর আদর্শের জন্য পৃথিবীর কোন কিছু পাওয়ার জন্যে অথবা কোন পদ বা আকাঙ্ক্ষার জন্য অথবা মানুষ বলবে অমুক এই জন্যে নয় সবকিছু কেবল তিনি দাওয়াতের পদ্ধতি কি হবে সেখানে তিনটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন আর দ্বিতীয় পয়েন্টে যিনি এটা কথা বলেছেন সেটা হলো দাওয়াতর আসতেই হবে কোন দল জাতি গোষ্ঠীকে প্রতিষ্ঠার জন্য নয় তার মধ্যে তার উদ্দেশ্য কি এবং ঠিকই হেকমত আমরা অবলম্বন করতে পারি হেকমত আসে যেমন একজন দায়ী বিচক্ষণ ডাক্তার কিন্তু কোন রোগীর সাথে কোন ট্রিটমেন্ট করবে একরকম চলবে না পাগল রুগী একজন আসলো উল্টাপ উনি ডাক্তার না বৃদ্ধ একজন রুগী আছে শিশু একজন রুগী আছে নারী একজন ডাক্তারি করতে পারবে না তারপরে একজন বড় বিচক্ষণ ডাক্তার তাকে হেকমত অবলম্বন করতে হবে আল্লাহ স্বয়ং বলেছেন বিচক্ষণতার সাথে জাগ্রত জ্ঞান সহকারে জেনে বুঝে অনেক অভিজ্ঞতা নিয়ে আমি দাওয়াতে কাজ করি আমি অন্ধের মতো কিছু এই ফজিল সেই ফজিল ফজিল যদি বিভিন্ন থাকে নানান কিছু ধোকা অন্ধকারে একটা উদাহরণ আমি দিই আদি এসেছে এক লোক এসে মসজিদে পেশাব করা শুরু করে দিয়েছে সাহাবিরাকে মারার জন্য উদ্যত হয়ে গেছে কেউ ধম কাচ্ছে কেউ আল্লাহ মা থামুক উ তো থেকে এসেছে কোথাকার বুধুবি জঙ্গল থেকে এসে নবীকে দেখতে সাহাবিরা কি করে দেখার জন্য আসছে পেশাব করে দিছে তার অভ্যাস অনুযায়ী দাঁড়িয়ে মনে সাহাবিরা কতবর একটা অন্যায় কাজ করছে তিনি ধরে মা থামো তোমরা লোকটার কাছে গিয়ে বলতেছে শোনো এই মসজিদ পেশাব করার জায়গা না পায়খানা করার জায়গা না আল্লাহর জিকির করার জায়গা কোরআন জায়গা সালাত আদাই করার জায়গা ওই জায়গায় যদি আবার একজন শিক্ষিত লোক মসজিদে ঢুকে পেশাবস্থান জুতা নেওয়া ঢোকা যায় আচরণ করে কাতার ডিঙের সামনে যেতে চাই নিজের বাহাদুর দেখা চাই অবশ্যই তারিঙ্গের সামনে যাব আল্লাহ সাথে সাথে নিষেধ করছেন কাজে পার্থক্য আছে রোগীর পার্থক্য আছে আমাকে দেখতে হবে আমি কার সাথে কথা বলছি তার স্তর কি কোথার থেকে এসেছে তার অবস্থান কি আমাদের সামনে ডক্টর মুসিউদ্দিন সাহেব চমৎকার তুলে ধরলেন যে হেকমত হেকমত শব্দটা আপনাকে হেকমত মানে সুন্নত আবার সাধারণ অর্থে যেটা আমরা জানি হেকমত বিচক্ষণতা কৌশল পদ্ধতি সেখানে বলা হয়েছে আচ্ছা আমরা এখানে যে ঘটনাটাও তিনি উল্লেখ করেন সেখান থেকে একটা ছোট্ট শিক্ষা নিতে পারি যে ওই যে লোকটি পেশাব পড়তেছিল বারণ করো এখান থেকে কিন্তু আমাদের মা বোন শিক্ষা নিতে হবে ছোট বাচ্চারা যদি পেশাব করে দেয় দিলেন ধমক দেবেন এই যে খাবে এই যে আঘাত পাবে এই আঘাতটাই এক সময় তার জন্য প্যানিক প্রবলেম হয়ে যেতে পারে সুতরাং অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে আচ্ছা শেখ আমারুল্লাহ সাহেব এই যে হ্যাকমত বা দাও অন্যতম আল্লাহ তুমি আমার উপর রহম করো মোহাম্মদ রহম করো আর কারোর উপর রহম করো না তো হেকমত বলতে আমরা যে জিনিসটা বুঝি ডাক্তার সাহেব বলছেন কথাটা যে তার এর আসতে হবে আমরা আমাদের এক আত্মীয় হঠাৎ মাথা খারাপ হয়ে গেল তো এখন তাকে নিয়ে যেতে হবে এখন পাবনার সেই পাগলা হাসপাতালে নিয়ে যাবে তো যেই নিতে চায় তো বলে আমি পাগল না তুই পাগল তো এক আত্মীয় আসলো তাকে দেওয়া হলো দায়িত্ব তো উনি বললেন যে না এক কাজ করো যায় বলো যে ভাই আমি তো পাগল হয়েছি তো আমাকে একটু হাসপাতালে নিয়ে চলো তো সেই অমকের মা তাড়াতাড়ি নাস্তা দাও অমক পাগল হয়ে গেছে তাকে নিয়ে যেতে হবে ধন্যবাদ জানাব শেখ আমল্লা মাদারী সাহেবকে সুন্দর একটা উদাহরণ টানার জন্য শুধু দর্শকবৃন্দ সময় এলো একটা ছোট্ট বিরতি আমরা এখন বিরতিতে যাচ্ছি ততক্ষণে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন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 मौलिक नीतिमाल जार्धम बोझा सहज हो जाए इ बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टाइम इस फेब्रुआर चुरानब्बे पृथि प्रधान प्रधान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 কোন যুদ্ধ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম কোন তরি হাজার হাজার করেছে লক্ষ লক্ষ মানুষকে ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান সম্মানিত শুধুও দর্শকবিন্দু স্বাগতম পুনরায় বিরতির পর আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং দেশের সারা বিশ্বে আলোচিত সম্মানিত অতিথিবৃন্দের সাথে আলোচনায় অংশগ্রহণের জন্য আমরা একটু আলোচনা করতেছিলাম আজকের আমাদের অতিথি জনাব শেখ আমান উল্লাহ মাদানী এটা চমৎকার কথা বলছিলেন যে এটা গঠনার কথা যে ওই সময়ে কি করতে হবে আপনি যাকে দাওয় দেবেন উনি বলছেন আমার মাা খারাপ হয়েছে আমাকে নিয়ে চলেন ভাই যান পাগল বেচারা বলতেছে যে অমুকের মা তাড়াতাড়ি নাস্তা দাও ওর তো মাথা খারাপ হয়েছে আমি ওকে হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার সাহেব আগে বলে দিলেন যে আমি তো নিজে পাগল হয়ে ওনাকে নিয়ে আসছি এইভাবে কাজ করতে হয় অনুরূপ ভাবে আপনাকে একটা উদাহরণ দিতে পারি যেমন আপনি গাড়ির মধ্যে বসে আসেন এখন দেখলেন যে একটা লোক বিড়ি টানছে তো লোকটা খুব হোমরা চুমরা এখন তাকে যদি ধমক দেন তো উল্টা আপনাকে থাপ্পড় মারতে পারে ধমক দিতে পারে সেক্ষেত্রে এদিকে বিরিটানছে টানছে আপনি এদিকে তাকালেন মুখটা ঘুরে বলেন যে বিড়ি খায় কে গো দেখো তো দেখা গেলো লোক সাথে সাথে বিড়িটা ফেলে দিল তার মুখামুখি হতে হলো না প্লাস আমার কাজটাও হয়ে গেল এইভাবে আমরা বিভিন্নভাবে শিক্ষিত লোককে একভাবে বলবো আরে ভাই আপনি শিক্ষিত লোক আপনারা বিড়ি খান এটা কেমন কাজ এটা তো খুব কষ্টকর জিনিস তো দেখা গেল যে সে লজ্জিত হলো ফেলে দিল কাজটা হয়ে গেল অনুরূপ আমরা বিভিন্ন সময়ে আলেম ওলামা যারা রয়েছেন তাদেরকে দলিলের কথা স্মরণ করিয়ে দিয়ে যে আপনারা আলেম মানুষ হয়ে যদি এরকম করেন তাহলে সাধারণ মানুষ কী করবে দেখা গেলো যে অনেক গুরুত্বপূর্ণ দাওয়াত হয়ে গেল তাকে কিছুটা উপরে উঠানো হলো আবার তার মর্যাদা যথাযথ রেখে দাওয়াতি কাজটাও সেখানে হয়ে গেল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে হেকমত বলতে আমরা নিজেরা যদি করি আমরা নিজেরাই করি চলেন আমরা করি চলেন আমরা ধরি চলেন আমরা এটাকে সংশোধন করি সেক্ষেত্রে দেখা যায় অনেকটা ফল পাওয়া যায় যেটা সাহবা জীবনী থেকে আমরা দেখেছি আমরা এখন যাচ্ছি জনাব শাহিউল্লা সাহেবের দৃশ্যে আপনার এবং তৎসঙ্গে পরবর্তী বলেছে একটু আলোকপাত করার জন্য ধন্যবাদ আসলে তার করার আগে জন্মের এবং তিনি বলেছিলেন কাজ হবে চারটা इब्राहिम आलिरा मुद्लम चार्ले प्रथम इब्राहिम तीन नम्बर आलमी दावा क्षेत्रित सत्य हेकमत मान मुद्लम कथा क्या समर्थन ए गुणवलि रसुलीवन ए वास्तवत ही हल है, क्मा। है क्मा। आलोचनामय विज्ञान सकल थिरो समाधान रही आलमी तीन दावत दीते चाओ আরেকজন তখন বলে আরে এটা করো আছে বলে কি আল্লাহ তো বলছেন এই যে তোমাদের জন্য গাদা ঘোরা যা তোলার জন্য দিলাম বাহন আসবে অবলম্বন করে কারণ প্রত্যেকটি মানুষ যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি কাকে দাওয়াত দিচ্ছি তারা রসুল্লাহ আল আলহামের একই প্রশ্ন করেছেন একাধিক ব্যক্তি রসুলাম একটি প্রশ্নের একাধিক উত্তর দিয়েছেন জি জি জি তার মানে প্রশ্ন ব্যক্তি তার অবস্থান উত্তর দিয়েছেন তুতে আমি খাদ্য দিয়েও ক্ষুধার্তকে আর সালাম দিয়েও যাকে চিনো তাকে আর যাকে না চিনো আরেকজন প্রশ্ন করেছে তিনি বলেছেন মা বাবা আনুগত্য করো ज्ञान मान टेक्नोलिकल डेभलपमेंट दिखा क्यों मानुष बुझते पे सकल किस इकोनमिक्स केकोनमिका विज्ञान गोपन करो भाई पर नहीं आसतर দুর্ভাগ্যজনক সত্য আমাদের কারো কারো মানুষের মাঝে না তার মানে সকল ক্ষেত্রে নিজেকে রক্ষা করার জন্য অন্যায় সুবিধা আদায় করার অপকৌশলকে সুতরাং সবকিছুকে একত্রিত করে হ্যাকমাত হ্যাঁ এই হ্যাকমত কথাটাকে রব আলী ব্যাখ্যা अल्हसान, प्रत्य करते जै स्वामी स्त्री संज्ञा रही हल এমন সুস্পষ্ট বিবরণ সমৃদ্ধ বক্তব্য স্বামী তুমি তোমার ঘরটা ঠান্ডা রাখতে চাইলে ওয়াজ করো ওয়াজ শুধু হুজুরা করবে না ওয়াজ ডিজের ঘরে শান্তি রাখার জন্য সকল সাহেবকে করতে হবে অবশ্যই অবশ্যই ওয়াজ মানেই হলো এমন বক্তব্য द्वित उलूब हल द्वित पद्धति हलो एम उपदेश देवे उपदेश আমাদের হাতে সেজন্য আস্ত প্রসঙ্গে একটু আলোচনা করার জন্য একটা বিরাট বিষয় আলাদা চ্যাপ্টার হয়ে প্রয়োজন যে দাল কখন করতে হবে হাসানায় কাজ হচ্ছে না উর্দুতে একটা কবিতা আছে যে ফুলকি পত্তি সে কথা শোনা সে বিদ্রোহী করে আর ঘাড়ে লড়াইতে থাকে তখন সেখানে আসছে আসতে হবে যুক্তিতে আর অন্য এটা আহ সাথে বিতর্ক করো উত্তম পন্থায় মোকাওয়ারা গালি গালাস এগুলার নাম নয় ইবাহিম কিভাবে করলেন দেখুন সাকিম আমি অসুস্থ যেতে পারবো না সবাই দেখতে সুস্থ সে বলে সাকিম তারপরে বলতেছে ভাইঙ্গা মূর্তির গলায় কুরাল বাজায় রাখছে যাদেরকে ভাঙছে তাদেরকে জিজ্ঞাসা করো আমার সাথে কেন তার মনে হলো যাদেরকে তুমি পূজা করছো উপাসনা করছো তারা কথাও বলতে পারে না ওই কথাটা তাদের মধ্যে বের করবে তাদেরকে জিজ্ঞাসা করো তারপরে এইভাবে তখন তার প্রতিবাদ করছে তুমি তো কথা বলতে পারে না যাদেরকে বানাও কথা বলতে পারে না তাদেরকে তোমরা পূজা করো কত বিচক্ষণতার সাথে তর্ক তার নমরুদের সাথে যদি আমরা ঠিক হয়ে থাকি তর্ক বিচক্ষণতার সাথে ইব্রাহিম বলতেছে আমার রব্বি আমার রব মারে বাঁচাই আমিও মারে আমিও বাঁচাই দুইজন ধরে নিয়ে আসে একজনকে ছেড়ে যুক্তির আরেকজনে বলে স্তব্ধ হয়ে গেল এগুলা হলো উত্তম পন্থায় বিতর্ক করা আবার খ্রিস্টান যখন আসলো নজরানের আল্লা ন করার জন্য সুরাত আল এমরানের মধ্যে আল্লাহ বিভিন্ন পয়েন্ট সেখানে উত্থাপন করলেন এই বুঝে যেহেতু ইব্রাহিম ছিল বিদ্রোহী এবং পাক্কা কাফের সেখানে ডাইরেক্ট তিনি যুক্তিগুলো এত ভাবে ব্যবহার করলেন কিন্তু নবী সালাম দেখলেন নাচরানের যে নাসারা এসেছে ওরা অত শক্তিশালী নয় অতটা বিদ্রোহী নয় তবে তারা আসছে কিছু নরম থরম দলিল নিয়ে আমাদের অতিথিদের কাছ থেকে আজকে যে গুরুত্বপূর্ণ এবং আমরা এটাও জানতে পারলাম যে আপনি প্রতিপক্ষের সাথে কি ভাবে আপনি আপনার সত্যটাকে উপস্থাপন করবেন এই ক্ষেত্রে আপনার সাথে যদি বিতর্ক জড়িয়ে যায় তাহলে বিতর্কের জবাব কি উত্তম পন্থায় দেবেন সেটা কিন্তু আল্লাহ আমরা সফল কাম হবো কেননা এটা পদ্ধতি পদ ও পদ্ধতি আল্লাহ প্রদত্ত প্রিয়নবিহাম্মদ রসুল্লাহ আলিয়াল্লাম প্রদর্শিত সুতরাং সে পথেই কল্যাণ সে মুক্তি এই ফরিয়াদেখে এবং আপনাদের কাছে রেখে বিদায় আরো করছি আলহামদুলিল্লাহুল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 জয়েন্ট ডাকর নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়